আমাদের কোম্পানির মালিকের সামনে সম্মান করে দাঁড়াতে হয় সম্মান করে দাঁড়ানো মানে কিরকম সালাম মোসাফার জন্য সালাম মোসাফার জন্য যদি হয়তো কিছু আলমরা এখানে জায়গা করছেন যদিও উত্তম হচ্ছে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে বসে থাকা ব্যক্তি বসেই থাকবে আর সালাম করবেন আমাদের ডাইরেক্টর সপ্তাহে একদিন করে আমাদের বৈঠক হয় কালকে জোর পরে আমাদের মিটিং ছিল আসলাম আমরা দাঁড়াই না কেউ প্রথম কথা আমরা দাঁড়াই না জানি যে দাঁড়ানো ঠিক নাই তারপরে যদি কেউ যদি একটু এইরকম করে ও কেউ অনেকে এরকম করতে পারে হয়তো চেপে বসিয়ে দেবেন হাতখান ধরে মোসাফা করতেন চেপে বসে বসিয়ে দেবেন বলতেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানের একজন আলেমের সাথে মোসাফা করে আমি খুব খুশি হইতাম উনি বলতেন একজন আলেমের সাথে মোসাফা করে খুব খুশি কথা বলতেন তার যে তার ছাত্র কার আল্লাহ এহসান আলহি পাকিস্তানের কারণ উনি যখন মুসাফা করতেন তখন বুক ফুলি সালাম আলাইকুম এইরকম করে এটা তো খুশি হতেন আর বলতেন যে অনেকে আসে সালামালাইকুম হ্যাঁ করে না অধিকাংশ লোক আমাদের দেশে বড়দের সাথে সালাম করলে সালাম সন্তুষ্ট হইতেন আলে আর আমাদের দেশের আলেমরা শুনবেন আমার বয়স যখন তেরো বছর তখন এক জায়গায় গিয়েছিলাম এক বিদাতীদের জলসা ছিল সেখানে গিয়েছে আমরা এক হাতে মুসাফা করতে গেছি কেউ মুসাফা করলো না জানা বেআ বিউটি মুসাফা হবে না বিদাতি মোল্লারা বলছেন না দুই হাতে হবে কখনো না দেখেন এখানকার আলেমরা খুশি হয় সৈয়দ পালন করলে সহি হাদিস মোতাবেক জীবন যাপন করলে আর আমাদের দেশের বিদাতি আর খুশি হয় আর ফেকরা খুশি হয় তাদের বেশি কি করলে তাদেরকে খুশি আল্লাহকে খুশি করার পর তাদের নেই তো যদি সালামোসাফার জন্য দাঁড়ান দাঁড়াবেন সালাম মোসাফা করে বসে যাবেন কিন্তু দাঁড়িয়েই থাকবেন আর যখন স্তারে ইজলিস না বলবে বসবেন না না এটি জায়গ নাই আর উত্তম হচ্ছে যে আপনি বসে আছেন আগে থেকে বসে আছেন বসে থাকেন হ্যাঁ দাঁড়িয়েছিলেন আর এসে মোসা করলে দাঁড়িয়ে মুসাফা করবেন